পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম ওমরাতুল কাজ ঘটনা দিয়ে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 আল্লাহতালা হুদাইবিয়ার সন্ধিকে বলেছেন মুবিন অর্থাৎ মহাবিজয় হুদাইবিয়া সন্ধির মাধ্যমে আল্লাহলা মুসলিমদের জন্য বিজয়ের পথ উন্মুক্ত করে দিয়েছেন হুদির পর খাইবের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে নবীজ সাল্ল আলীসলাম আরবের বাইরে রাজা বাদশাহাদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করেন হুদ সন্ধির মাধ্যমে মক্কায় ইসলামের পক্ষে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয় আর হুদৈবিয় সন্ধির পথ ধরেই মুসলিমরা পরবর্তীতে মক্কা বিজয় করে কাজে হুদাইবিয়ার সন্ধির প্রভাব ছিল সুদূর প্রসারী আপাত এই সন্ধির শর্তাবলী মুসলিমদের জন্য কিছুটা হেয়কর মনে হলেও প্রকৃতিপক্ষে মুসলিমরা এই সন্ধির মাধ্যমে বেশ উপকৃত হয় তবে একটা বিষয়ে হবে। শুধু সন্ধি করে ইসলামের বিজয় অর্জিত হয়নি হুদাইবিয়ার সন্ধির পেছনে আছে দীর্ঘ পাঁচ বছরের সামরিক যুদ্ধের ইতিহাস বদর ওহুদ আর খন্দক হয়েছে বলেই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 এমন একজন ছিলেন খালিদ ইমনুল ওয়ালিদ তিনি প্রকাশ্যে মক্কায় একবার বলেই বসলেন আমার মনে হয় যাদের বৌদ্ধি আছে তাদের কাছে এতদিনে পরিষ্কার হয়ে যাবার কথা যে মোহাম্মদ কোনো জাদুকর বা কবি নন তিনি যা বলেন তা স্বয়ং আল্লাহ রব আলামের কথা যারা বুদ্ধিমান তাদের উচিত তার অনুসরণ করা একথা শুনে আবু সুফিয়ান খুবই উত্তেজিত হয়ে যায় সে খালিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি নাকি কথা বলেছ খালিদ বললেন হ্যাঁ বলেছি তো আবুস্তুফিয়ান তখন এতটাই ক্ষেপে যায় যে খালিদের গায়ে হাত তোলার চেষ্টা করে কিন্তু আবু জাহেল তাকে সামলায় সে বলে। আপনি শান্ত হন কসম, আপনি যে আশঙ্কা করছেন আমিও ঠিক তাই করছি না জানে আমি কখন এই একই কথা বলে বসি খালিদ একটা মত প্রকাশ করেছে আর আপনি তাকে মারতে চান অথচ কুরাইসদের সবাই মুহাম্মাদের অনুসরী হবার জন্য অপেক্ষা করছে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 যাদের নাম আমরা একটু আগেই উল্লেখ করেছি আমরা প্রথমে আলোচনা করব আমর ইস কিভাবে ইসলাম গ্রহণ করেন সেটার বর্ণনা যুদ্ধে আল্লাহ আলী আসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন ওহুদের যুদ্ধে আমি আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াস্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন আমি খন্দকার যুদ্ধেও আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এই ভাবে যে আল্লাহ রসুল সাল্ল আলী আসলামের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কত বড় ভুলিনা করেছিলেন কিন্তু আল্লাহ তবু তাকে সুযোগ দিয়েছেন যদি আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মারা তাহলে নিশ্চিতভাবে তার স্থান হতো জাহান নামে কিন্তু আজ তিনি ইসলামে ছায়া এসে নিরাপদ হয়েছেন আমর ছিলেন একজন কুশলী রাজনীতিক তিনি বুঝতে পারছিলেন কোরাইসদের শেষ সময় ঘনি এসেছে বিস্তীর্ণ পৃথিবী কোরাইস্তের জন্য দিন দিন সংকুচিত হয়ে আসছে যেই ইসলামের বিরুদ্ধে যান বাজি রেখে এতদিন যুদ্ধ করে এসেছেন আর সেই মুসলিমরাই কোরাইশের দরজায় কড়া নাড়ছে হতাশা আর গ্লানিবধ আমরকে চেপে ধরে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 এবং সেখানেই থাকা যদি মোহাম্মাদ বিজয় হয় তাহলে আমরা নাজ্জাসের অধীনেই থাকব মুহাম্মাদের রাজত্বে থাকা চাইতে নাজ্জাসীর রাজত্বে থাকা ঢের ভালো আর যদি আমাদের লোকেরা বিজয় হয় তাহলে তারা আমাদের প্রতি সদয় হবে বলে আমার বিশ্বাস তারা তো আমাদের মান মর্যাদা সম্পর্কে জানেই আমার আবিসিনে চলে যাবার সিদ্ধান্ত নিলেন নাজ্জাসীর সাথে তার সুসম্পর্ক ছিল আমার আবিসিনের পথে তার লোকবল নিয়ে যাত্রা শুরু করলেন সাথে উপহার হিসেবে নিয়ে গেলেন এক গাদা চামড়া আবিসিনিয়ায় আরবের চামড়ার খুব কদর ছিল নাজজাসীর দরবারে গিয়ে আমারের মাথা খারাপ হয়ে গেল তিনি দেখলেন নাজজাসী দরবার থেকে বের হয়ে আসছেন আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াস্লামের সাহাবি আমার এ বেন উমাইয়া আদামারি রাজাল আনহু রসল্লাহ সাল্লু আলী আসলাম তাকে বিশেষ কাজে আবিসিনায় পাঠিয়েছিলেন বন্ধুদের পেছনে রেখে আমর একাই দরবারে ঢুকে পড়লেন মাথা ঝুঁকিয়ে সম্মান জানালেন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 আপনি কি আল্লাহ রসলের হয়ে আমার কাছ থেকে ইসলামে বায়াত নেবেন নাজ্জাসী হাত বাড়িয়ে দিলেন আমার আর এক মুহূর্ত দেরি করলেন না জীবনে অনেক ভুল করেছিলেন আর দেরি নয় সঙ্গে সঙ্গে আমার কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন এই পুরো ঘটনাটি ঘটেছিল গোপনে আমার তার লোকদের কাছে তখনকার জন্য পুরো ব্যাপারটি বেমালুম চেপে গেলেন বেশ কিছুদিন সেখানে থাকার পর তিনি একদিন আরবের দিকে রওনা হলেন এবারের উদ্দেশ্য মক্কা নয়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 হিজরত আগে সমস্ত গুনা মুছে দেয় এবং হজ আগের সমস্ত গুনাকে মুছে দেয় এভাবে আমর মুসলিম হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ আলী আসালাম আমর ইউ আসকে অনেক কদর করতেন তার প্রতি অনেক খেয়াল রাখতেন অন্য অনেকের চাইতে তাকে বেশি প্রাধান্য দিতেন আবু বকর রদিল্লাহ আনহু আর অমর রদিল্লাহ আনহু তার ব্যতিক্রম করেননি আলোচনা করব খালিদ ইবনুল রদিল্লাহ আনহুর ইসলাম গ্রহণের কাহিনী তিনি বলেন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 আল্লা রসুল সাল্লাহ আলী আসসালাম আর তা সাহাবিদের দেখা পেলাম উসফানে গেলাম। তখন তিনি মুখোমুখিদের নিয়ে জোহরের সালাতে ইমামতি করছিলেন আমরা ঠিক করলাম তাকে আক্রমণ করব কিন্তু কেন যেন আর আক্রমণ করা হয়ে উঠল না আসলে এটার মাঝেই কল্যাণ ছিল ওদিকে তিনি আমাদের পরিকল্পনা টেয়ে পেয়েছিলেন তাই আসরের সময় সালাতুল খফ আদায় করলেন বিষয়টা আমাকে খুব নাড়া দিল আমার মনে হল কোনো না তিনি আমাদের হাত থেকে সুরক্ষিত থাকবেনই আমরা তার কিছুই করতে পারবো না এরপর হুদাই বিয়ার সন্ধি হল আল্লাহ রুসুলসাল্ল আলিবাস্লাম সাহাবেদে নিয়ে চলে গেলেন কিন্তু খালিদকে ফেলে গেলেন কঠিন প্রশ্নের সামনে খালিদ বিন ওয়ালিদের মাথায় হাজির হল এক ঝাঁক প্রশ্ন আর আমার জীবনে আর কি আছে আমি কোথায় যাব নাজ্জাসের কাছে না সে তো নিজেই মোহাম্মদের অনুসারী হয়ে পড়েছে তার রাজ্যে মুসলিমরা নিরাপদ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 সেবার অমরা করতে এসেছিলেন তার ভাই আল ওয়ালিদ এ বিন আল ওয়ালিদ তিনি যাবার সময় ভাইয়ের জন্য একটা চিঠি রেখে গেলেন চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম ইসলামের প্রতি তোমার বিদ্বেষ থেকে আমি অবাক হয়ে যাই তোমার মতো একটা বুদ্ধিমান লোক কি করে ইসলামের বিরোধিতা করে মানুষ কেমন করে ইসলামকে প্রত্যাখ্যান করতে পারে আমার বুঝে আসে না আল্লাহ সুলসাল্লাহ আলী ওয়াস্লাম তোমার কথা জানতে চেয়েছেন জিজ্ঞাসা করেছেন খালিদ কোথায় আমি বলেছি আল্লাহ তাকে নিয়ে আসবেন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 আমার ব্যাপারের আল্লাহ রসুল্লাহ আলি আসলামের মন্তব্য শুনে খুব খুশি খুশি লাগছিল আরও একটা আমি একদিন একটা স্বপ্ন দেখলাম আমি একটা সংকীর্ণ আবদ্ধ খরা থেকে সবুজ আর আমার মনে নিশ্চয়ই এই কোন অর্থ আছে পর খালিদ কাছে এই ব্যাখ্যা জানতে চেয়েছিলেন তাকে বললেন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 মোদিনা সীমান্তে এসে খালিদ কাপড় বদলে ভালো পোশাক পরে নিলেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের জন্য সুন্দর করে প্রস্তুতি নিচ্ছিলেন সবাই রসল সাল্ল আলী আসলামের সাথে দেখা হল খালিদকে সেই দূর থেকে দেখার পর থেকেই রসুল্লাহ সাল্লু আলী আসলামের মুখে এক চিলতে হাসি ঝুলে আছে খালিদ কাছে আসলেন বায়াত দিলেন আল্লা রসুলসাল্লু আলী আসলাম তাকে বললেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি তোমাকে পদ দেখিয়েছেন আমি তোমার মাঝে বুদ্ধির ছাপ দেখেছি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 তোমার পথ থেকে মানুষকে বিরত রাখতে খালিদ যা কিছু করেছে তার জন্য আপনি খালিদকে ক্ষমা করে দিন খালিদের পর একে একে আমর ইবনে লাস রাজিয়াল্লাহ আনহো এবং উসমান এবিন তালহা রাদিয়াল আনহো বায়াত করলেন উসমান ইবিন তালহা ছিলেন কাবা ঘরের রক্ষক কাবা চাবি তার পরিবারের কাছেই থাকত এভাবে ক্রাইশের তিন সম্ভ্রান্ত ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে এলো। তাদের ইসলাম গ্রহণ ছিল মুসলিমদের বিজয় আর মুশ্রিকদের পরাজয়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 যার পুত্র পুত্রদয়ের সাথে নবীজির দুই কন্যার বিয়ের কথা পাকা পাকাপাকি হয়েছিল সে মুসলিম হয়নি হয়েছেন পারস্য থেকে আগত সালমান আল ফারসি রা রসুল্লাহ সাল্লু আলিউসলামকে জিনগ্রস্ত ভেবে তাকে সাহায্য করতে এসেছিলেন এরপর নবীজির মুখে সিফ দুই লাইনের খুদবা শুনে সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে যান অথচ আমর ইবনুল আস যিনি কিনা এত বছর ধরে নবীজিকে কাছ থেকে দেখেছেন কথা বলেছেন কিন্তু ইসলাম গ্রহণ করেননি শেষমেশ আবিসের রাজা নাজজাসের কথায় তার অন্তর করেছে ইসলামের ঘোর শত্রু উসমাল তালহা ইসলাম গ্রহণ করেছেন আরবের ওয়ালিদ ওয়ালিদিন মগিরা যে ছিল রসল সাল আলি ওয়াসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণায় অগ্রগামী এক বুদ্ধিজীবী তার ছেলে খালিদ বিন ওয়ালিদ আদুল্লাহ আনহ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন কিন্তু অমুসলিম অবস্থাতেই মারা গেছেন আল্লাহ রসুলকে বছরের পর বছর আগলে রাখা চাচা আবু তালিব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 কাফিরদেরকে ইসলামের দিকে আহ্বান করাটা হতে হবে আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে খুশি করা নয় হৃদায়ত আল্লাহর হাতে কারো কারো ইসলাম গ্রহণের জন্য একটি আয়াতি যথেষ্ট আর কাউকে কুফরি থেকে ফেরানোর জন্য একশটি নিদর্শনও যথেষ্ট হয় না আরও একটি ব্যাপার হচ্ছে মানুষ সম্পর্কে আগেভাগে খুব বেশি বিচার করা উচিত নয় বা জাজ করা উচিত নয় খালিদেন ওয়ালিদের কাছে মনে হয়েছিল ওসমান এবেন তালহা ইসলাম গ্রহণ করবেন না কিন্তু তিনি সেটা করেছেন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 খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে আল্লাহাল্লু আলিউলাম মন্তব্য করেছিলেন সে যদি ইসলাম গ্রহণ করত তাহলে আমরা তাকে অন্যদের তুলনায় বেশি প্রাধান্য দিতাম সাহাবেদের সময় কারো মর্যাদা নির্ণত হয় কে কত আগে মুসলিম হয়েছে তার উপর কিন্তু এখানে সস্লুল্লা সাল্লাহু আলী আসলাম বলছেন খালিদ দেরিতে মুসলিম হলেও তাকে অন্য অনেকের উপর প্রাধান্য দেওয়া হবে এর কারণ হচ্ছে খালিদের এমন কিছু যোগ্যতা আর পারদর্শিতা ছিল যা অন্য কারো মধ্যে ছিল না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 তা সবসময় কল্যাণকর কখনোই বর্বর বা অমানবিক নয় আল্লাহ রুসুসাল্লাহ আলহাস্লাম ও তার সাহাবিরা এই আদেশের ওপর আমল করেছেন এটাই ঐতিহাসিক সত্য এবং এই সত্য নিয়ে একজন মুসলিমের কখনোই হীনমন্যতায় ভোগা উচিত নয় বরং এটা তার জন্য গর্বের বিষয় যে জিহাদের মাধ্যমে মুসলিমরা অমুসলিম অঞ্চল জয় করেছে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 ইসলাম গ্রহণে যেন কোন বাধা না থাকে এই আলোচনাটি করার উদ্দেশ্য হলো একটি বিষয় বোঝা আর তা হল আমরা বর্তমানের মাপকাঠিতে ইসলামকে বিচার করব না সময় সাথে মানুষের মানদণ্ড বদলায় কিন্তু ইসলাম কেয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে এখনকার সময়ে জাতিরাষ্ট্র সার্বভৌমত্ব একটি অলঙ্ঘনীয় বিষয় হিসেবে বিবেচিত হয় কিন্তু ইসলামে বিষয়টি সেরকম নয় মুসলিমরা সমগ্র মানব জাতির জন্য কল্যাণ চায়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 ইঙ্গিত করছিলেন এই শাসকদের কেউ কেউ আল্লাহ সুলসাল্ল আলিউসলামের আহ্বান গ্রহণ করে মুসলিম হয়েছে কেউ সমীহ দেখিয়েছে কেউ পাত্তাই দেয়নি তাদের প্রতিক্রিয়া দেখে আল্লাহ সুলসাল আলিউসলাম তাদের সাথে পরবর্তী বোঝাপড়ার রাজনৈতিক ও সামরিক কর্মপন্থা নির্ধারণ করেন এই পাঠানো হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পর প্রথমে আমরা আলোচনা করব রোমান শাসকের উদ্দেশ্যে প্রেরিত চিঠি নিয়ে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 আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে চিঠি পাঠানো ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটা শ্রেফ চিঠি ছিল না এই চিঠি ছিল তাদের প্রতি এক প্রকার চ্যালেঞ্জ এই চিঠির মাধ্যমে রসল সাল্লাহ তাদের আহ্বান করছেন যেন তারা তাকে অনুসরণ করে তাদের ধর্ম মানবরচিত বিধান ও কর্তৃত্ব ছেড়ে দিয়ে আল্লাহর দিনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় প্রশ্ন হতে পারে আল্লাহ আলী আসলাম কেন এইসা আল্লাহ ইসলামের কথা বলে মুসলিমদের সতর্ক করলেন এর কারণ হলো বনে ইসরাইলেরা কিছু স্বৈরাচেরী রাজার অধীনে বসবাস করত এই রাজাদের প্রভাব এবং হস্তক্ষেপের কারণে খ্রিস্টধর্ম বিকৃত হয়ে যায় এবং খ্রিস্টানরা বিভক্ত হয়ে যায় রসল আসলাম তেমনই কিছু রাজার দেশে সাহাবিদের পাঠাচ্ছিলেন এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার ছিল এই কারণে তিনি সাহাবিদের সাবধান করে দেন যেন তারা ইসার অনুসারীদের মতো বিতর্কে লিপ্ত না হয় তৎকালীন রোমের সম্রাট হিরাকালের কাছে চিঠি পাঠানোর জন্য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 রোমানরা একটি যুদ্ধে শীঘ্রই পারস্যদের পরাজিত করবে সেটা এই হীরাকলের সময়ের যুদ্ধ যাই হোক হীরাকল পারস্যদের পরাজিত করে দামাসগাস জেরুসালেম ফিরে পায় এবং ট্রু ক্রস পারস্যদের কাছ থেকে উদ্ধার করে ট্রু ক্রস হল কাঠের তৈরি একটি বিশেষ ক্রস খ্রিস্টানরা বিশ্বাস করে এই ক্রসে ইসা আলাইসালামকে হত্যা করা হয়েছিল আমরা মুসলিমরা বিশ্বাস করি ইসা আলাালামকে আল্লাহ তুলে নিয়েছেন এবং তিনি আবারও দুনিয়াতে ফিরে আসবেন ট্রুক্রস ফিরে পাওয়া ছিল খ্রিস্টানদের জন্য আনন্দঘন ঘন একটি মুহূর্ত জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে হেরাকলকে ফুল দিয়ে বরণ হচ্ছে। এমনই এক মুহূর্তে হেরাকলের হাতে এসে পড়ল আল্লা রসুল সাল্লু আলহিমের চিঠি সেই চিঠিতে লেখা বিসমিল্লাহ রহমান রাহিম এই চিঠিটি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলহি পক্ষ থেকে রোমের সম্রাট হীরাকলের উদ্দেশ্যে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 যেভাবে হোক তারা যেন একজন অনুসারীকে তার কাছে নিয়ে আসে তারা তন্নতন্ন করে আর সাম খুঁজে বেড়াল ঘটনাক্রমে সন্ধান পেল আবুসুফিয়ানের আবুসুফিয়ানের সাথে তখন একদল কোরয়েশ আর একটি কাফেলা হেরাকলের দরবারে তাদের ডাক পড়ল একজন দোভাষীকে ডেকে আনা হল আবুসুফেন ছিল আল্লাহ রসুল্লাহ আলিউসালের সবচেয়ে কাছের আত্মীয় তাই সে সামনে আর বাকিরা পেছনে দাঁড়িয়ে হেরাকল আবু সুফিয়ানের কাছে জানতে চাইল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 আমি যদি মিথ্যা বলতাম তবু আমার লোকেরা আমার বিরুদ্ধে কিছুই বলত না কিন্তু একজন সম্ভ্রান্ত লোক হিসেবে মিথ্যা বলাটা আমার কাছে খুবই লজ্জাজনক আমি যদি মিথ্যা বলতাম সেটা মক্কায় ঠিকই জানা জানি হত তাই আমি হীরাকলকে কিছুই মিথ্যা বলিনি আবুসুফেন তখন একজন কাফির ছিল সত্যি কিন্তু সে নীতিবান ছিল হীরাকল জিজ্ঞেস করল মোহাম্মদ লোকটা কে আবুসুফেন বলল তিনি একজন জাদুকর মিথ্যাবাদী কুচ্ছা শুনতে আমি আগ্রহী নই আমাকে তার ব্যাপারে সোজা সাপটা জানাও হিরাকল রসল্লা সাল্ল আলী ওয়াস্লামের ব্যাপারে নিরপেক্ষভাবে যাচাই করতে যাচ্ছিল সে জিজ্ঞেস করল আচ্ছা বলত কোন ধরনের বংশ থেকে তার আবির্ভাব আবু সফিয়ান উত্তর দিল সম্ভ্রান্ত বংশ থেকেই তার আবির্ভাব তার পূর্বপুরুষদের কেউ রাজা ছিলেন না আচ্ছা এর আগে তোমাদের মধ্যে কি কেউ এমন নবুয়াতে দাবি নিয়ে এসেছিল না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 কারণ শেষ পর্যন্ত নিজের ক্ষমতা ও অবস্থান ধরে রাখার জন্য সে ইসলাম গ্রহণ করেনি একজন কাফির হিসেবেই মৃত্যুবরণ করেছে হেরাকলের এই কথাগুলো শোনার পর রাজদরবারে শোরগোল পড়ে যায় আবু সুফিয়ান আর তার সাথের লোকদের সরিয়ে দেয়া হয় হেরাকলের চেহারায় দুশ্চিন্তা আর উদ্বেগের ছাপ দেখে আবু সুফিয়ানের মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ রসুল সাল্লু আলহিাসাম সত্যি একদিন রোম সাম্রাজ্য জয় করবেন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 আমি আসলে তোমাদের ইমান কথার শক্ত সেটা পরক করেছি মাত্র আমাদের এর আলোচনা হচ্ছে পারস্য সম্রাটের কাছে চিঠি আবদুল্লাহ বিন হোসাফা আসাহমি রাদহকে পাঠানো হয় কাছে, চিঠিটি দেয়া হয় তৎকালীন বাহরাইনের রাজার কাছে সে পারস্য সম্রাটের কাছে চিঠিটি পৌঁছে দেয় চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলহি আসলামের পক্ষ থেকে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 আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এবং ইসলাম গ্রহণ করুন যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনি নিরাপদ হয়ে যাবেন আর যদি এই আউবান প্রত্যাখ্যান করেন তাহলে অগ্নি পূজারীদের সমস্ত নাগরিক দায়ভারও আপনার উপর পড়্তাবে কিসরা এই চিঠি পড়ে প্রচণ্ড ক্ষেপে যায় সে বলে এত বড় সাহস আমার দাস হয়ে আমাকে এমন চিঠি দেয় উদ্ধত কিসরা ইয়েমেনের গভর্নরকে আদেশ দেয় সে যেন দুজন লোক পাঠিয়ে মোহাম্মদ সাল্লা আলিমকে গ্রেফতার করে নিয়ে আসে পারস্যরা আরবদের গোলাম মনে করত কারণ পারস্যের সামনে দাঁড়ানোর মতো কোন শক্তি আরবদের ছিল না ইয়েমেন ছিল তখন পারস্যের আজ্ঞাবহ একটি দেশ ইয়েমেনের তৎকালীন গভর্নর বাজানে বিন সাসান দুজন লোককে পাঠায় আল্লাহ রসুলকে ধরে আনার জন্য রসল্লাহকে গ্রেফতার করার জন্য বাজান কোন সেনাবাহিনী পাঠানোর প্রয়োজনও বোধ করল না সে ভাবলো। পারস্যের সম্রাটের আদেশই ছিল যথেষ্ট সেনা পাঠানোর কি দরকার আরব্রত হুকুমের দাস তায়েফে পৌঁছে তারা লোকদের সাথে কথাবার্তা বলে জানতে পারল আল্লাহ রসুল্লাহ আলীনা আছেন এই ঘটনা দেখে তায়েফবাসী এবং কোরাইশরা যার পরাই খুশি হয়ে ওঠে বলাবলী করতে থাকে আহ মুসলিমদের সময় শেষ হয়ে এল বলে মদিনাতে গিয়ে তারা আল্লাহ রসুসাল্লু আলী আসলামের সাথে দেখা করে তাকে বলে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 কিছু সময় পর তার খবর পেল কিসরা সেই রাতে মারা গেছে যেই রাতের কথা আল্লাহ রসুস এই ঘটনা ছিল বাজানের জন্য যথেষ্ট সে মুসলিম হয়ে গেল। তাকে আলীমেনের গভর্নর হিসেবে রেখে দেন এভাবেই ইয়েমেনে ইসলামের দরজা খুলে যায় পারসের নতুন কিস্তা ছিল আগের কিস্তারই ছেলে সে তার বাবাকে খুন করে শাসন ক্ষমতা দখল করে নতুন কিসরা বাজানের কাছে চিঠি লিখে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 তোমরা সাক্ষী থাকো নিশ্চয়ই আমরা মুসলিম চিঠিটি পড়ে মোকাউকিস হাতিব রাদিল্লা আনহুকে বলল যিনি আপনাকে চিঠিটি পাঠিয়েছেন তিনি কি একজন রসুল নন হাতিব রহু বললেন অবশ্যই তিনি একজন রসুল যদি তাই হয়ে থাকে তবে যারা তাকে বের করে দিয়েছে তাদের ধ্বংস চেয়ে তিনি কেন দোয়া করলেন না হাতিব রাদিল্লা আনহু বললেন আপনি মারিয়ামের পুত্র ইসা আলাহ ইসলামের কথা ভাবুন তিনিও একজন রসুল ছিলেন কিন্তু যখন তার লোকেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল এবং আল্লাহ তালা তাকে সপ্তম আসমানে তুলে নিয়েছিলেন তখন কি তিনি তাদের ধ্বংসের জন্য দোয়া করতে পারতেন না হুম নিশ্চয়ই আপনি একজন জ্ঞানী ব্যক্তি যাকে আরেকজন জ্ঞানী ব্যক্তি পাঠিয়েছেন আমি আপনার সাথে মোহাম্মদ সাল্লু আলি আসলামের জন্য কিছু উপহার পাঠাচ্ছি মিশরের শাসকের প্রতিক্রিয়া ছিল ভদ্রচিত যদিও সে মুসলিম হয়নি তিনি হাতিবে সাথে দুই বা তিনজন দাসী পাঠিয়ে দেন এর মধ্যে একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া তার গর্ভে রসল্লাহ সাল্লু আলী আসলামের পুত্র ইব্রাহিমের জন্ম হয় অল্প বয়সে সে মারা যায় অন্য দাসী দেওয়া হয় হাস্তান এবে সাবেদ রদেল আনহুকে দুলদ নামের একটা খচ্চর রসল্লাহ সাল্লু আলিউস্লামকে উপহার দেওয়া হয় সে সাথে আরও কিছু সামগ্রী চতুর্থ যে চিঠিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাজ্জাসের উদ্দেশ্যে প্রেরিত চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে আবিসিনিয়া থেকে মোহাজিরা মদিনায় চলে আসার পর ভাষ্য ছিল আল্লাহ পরের পক্ষ থেকে হাবাসার নজাসী আজমের প্রতি সালাম সেই ব্যক্তির উপর যিনি হৃদায়তের অনুসরণ করেন আমি আপনার কাছে মহান আল্লাহ তাল্লার প্রশংসা করছি যিনি ব্যতীত কোন মাহবুদ নেই যিনি কুত্তুস যিনি সালাম যিনি নিরাপত্তা ও শান্তি দেন যিনি হেফাজতকারী ও আমি সাক্ষ্য দিচ্ছি আইসনি মারিয়াম আল্লাহর রোহ এবং তার কালিমা আল্লাহ আল্লাতালা তাকে পবিত্র ও সতী মরিয়ামের উপর স্থাপন করেছেন আল্লাহর রোহ এবং ফুয়ের এর কারণে হজরত মারিয়াম সালাম গর্ভবতী হলেন যেমন আল্লাহতালা হজরত আদম সালামকে নিজের হাতে তৈরি করেছিলেন এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার আনুগত্যার প্রতি পরস্পরকে দাওয়াত দিচ্ছি এছাড়া এ কথার প্রতিও দাওয়াত দিচ্ছে যে আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা কিছু নিয়ে এসেছি তার উপর বিশ্বাস স্থাপন করুন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 এই আহ্বানে সাড়া দেয়নি যে কারণে পরবর্তীতে সাহাবিরা সেই সাম্রাজ্য এবং দেশগুলোর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন পারস্যের প্রতিক্রিয়া ছিল সবচাইতে রুড় তাদের পতন হয়েছে সবচাইতে দ্রুত নতুন মাত্র মাসের জন্য সিংহাসনে বসার সুযোগ পায় এরপর অভ্যন্তরীণ কোন্দলে পারস্যের রাজনৈতিক কাঠামো একেবারেই নরবড় হয়ে পড়ে পরবর্তী মাত্র চার বছরে দশ বার ক্ষমতার রদবদল হয় শেষ পর্যন্ত ছয়শ সালে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 ইসলাম প্রতিষ্ঠিত হয় আবুবুকর আনহু এবং অমর আদেল আনহুর খিলাফত রোমান এবং পারস্য দুই পরাশক্তির পতন ঘটে উত্তান হয় নতুন এক পরাশক্তি প্রায় তেরোশ বছর আন্তর্জাতিক রাজনীতিতে নেতৃত্বের আসনে আসেন ছিল রোমান সম্রাটকে লেখা চিঠিতে আল্লাহ রসুলসাল আলিম ইসলাম তাকে রাজা বা নেতা হিসেবে সম্বোধন করেননি এর ব্যাখ্যায় এ হাজার আল আসকালানী রাহিমাহ বলেছেন ইসলাম কোন কাফিরের কর্তৃত্ব বা রাজত্বকে স্বীকৃতি বা বৈধতা দেয় না তবে ইসলামে দিকে আকৃষ্ট করার জন্য তাকে অসম্মানও করা হয়নি বলা হয়েছে আজিম আর রুম বা রোমের মহান ব্যক্তি চিঠিতে বলা হয়েছে শান্তি বর্ষিত হোক যারা সত্য পথের অনুসারী হেরাকল বা অন্য কোন সম্রাটকেই আল্লাহ আলিউসলাম সরাসরি সালাম দেননি বলেছেন সালাম তাদের জন্য যারা সত্য পথের অনুসরণ করে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 शत्रुदी पर्व आलोचना www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash raindrops media org 2015